তৃতীয় খণ্ড সপ্তম পরিচ্ছে অদৃষ্টপূর্বৃষ্ট সমাজের প্রার্থনা পদ্ধতি ও ঈশ্বরের ঐশ্বর্য বর্ণনা শ্রী রামকৃষ্ণ শিবনাথের প্রতিবলিলেন বলিলেন তোমরা ঈশ্বরের ঐশ্বর্য অত বর্ণনা করো কেন আমি কেশব সেনকে ওই কথা বলেছিলাম একদিন তারা সব ওখানে কালীবাড়িতে গেছিল আমি বললুম তোমরা কীরকম লেকচার দাও আমি শুনব তা গঙ্গার ঘাটের চাঁদ দিতে সভা হলো আর কেশব বলতে লাগলো বেশ বললে আমার ভাব হয়ে গেছিল পরে কেশবকে আমি বললুম তুমি এইগুলো এত বলো কেন হে ঈশ্বর তুমি কি সুন্দর ফুল করিয়াছ তুমি আকাশ করিয়াছ তুমি তারা করিয়াছ তুমি সমুদ্র এই সব যারা নিজে ঐশ্বর্য ভালোবাসে তারা ঈশ্বরের ঐশ্বর্য বর্ণনা করতে ভালোবাসে যখন রাধাকান্তের গয়না চুরি গেল সেজবাবু রাসমণির জামাই রাধাকান্তের মন্দিরে গিয়ে ঠাকুরকে বলতে লাগলে ছি ঠাকুর তুমি তোমার গয়না রক্ষা করতে পারলে না আমি সেজবাবুকে বললাম ও তোমার কি বুদ্ধি স্বয়ং লক্ষ্মী যার দাসী পদসেবা করেন তার কি ঐশ্বর্যের অভাব এ গয়না তোমার পক্ষে ভারী একটা জিনিস কিন্তু ঈশ্বরের পক্ষে কতগুলি মাটির ঢেলা ছি, অমন হীন বুদ্ধির কথা বলতে নাই কি ঐশ্বর্য তুমি তাকে দিতে পারো তাই বলি যাকে নিয়ে আনন্দ হয় তাকেই লোকে চায় তার বাড়ি কোথায় কখানা বাড়ি কটা বাগান কত ধন জন দাস দাসী এ খবরে কাজ কি নরেন্দ্রকে যখন দেখি তখন আমি সব ভুলে যাই তার কোথা বাড়ি তার বাবা কী করে কটি ভাই এইসব কথা একদিন ভুলেও জিজ্ঞাসা করি নাই ঈশ্বরের মাধুর্য রসে ডুবে যাও তার অনন্ত সৃষ্টি অনন্ত ঐশ্বর্য অত খবরে আমাদের কাজ কি আবার সেই গন্ধর্ব নিন্দিত কণ্ঠে সেই মধুরীমাপূর্ণ গান ডুবডুব ডুব রূপসাগরে আমার মন তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্নধন খুঁজ খুঁজ খুঁজ খুঁজলে পাবি হৃদয়ে মাঝে বৃন্দাবন দীপ দীপ দীপ জ্ঞানের বাতি জ্বলবে হৃদয় অনুক্ষন ড্যাং ড্যাং ড্যাং ডাঙায় ডিঙে চালায় আবার শেকঞ্জন কুবির বলে শোন শোন শোন ভাব গুরুর শ্রীচরণ তবে দর্শনের পর ভক্তের সাধ হয় তার লীলা কি দেখি রামচন্দ্র রাবণবধের পর রাক্ষসপুরী প্রবেশ করলেন বুড়ি নিকষা দৌড়ে পালাতে লাগল লক্ষণ বললেন রাম এ কি বলুন দেখি এই নিকষা এত বুড়ি কত পুত্রশোক পেয়েছে তার এত প্রাণের ভয় পালাচ্ছে রামচন্দ্র নিকশাকে অভয় দান করে সম্মুখে আনিয়ে জিজ্ঞাসা করাতে নিকষা বললে রাম এতদিন বেঁচে আছি বলে তোমার এত লীলা দেখব এ শুনে সকলে হাস্য করিতে লাগিল শিবনাথের প্রতিবলিলেন। তোমাকে দেখতে ইচ্ছা করে শুদ্ধাত্ম না দেখলে কি নিয়ে থাকব শুদ্ধাত্মাদের পূর্বজন্মের বন্ধু বলে বোধ হয় একজন ব্রাহ্মভক্ত জিজ্ঞাসা করলেন মহাশয় আপনি জন্মান্তর মানেন শ্রী শ্রীরামকৃষ্ণ বললেন হ্যাঁ আমি শুনেছি জন্মান্তর আছে ঈশ্বরের কার্য আমরা ক্ষুদ্র বুদ্ধিতে কি বুঝব অনেকে বলে গেছে তাই অবিশ্বাস করতে পারি না বিশ্বদেব ত্যাগ করবেন সরসজ্জায় শুয়ে আছেন পাণ্ডবেরা শ্রীকৃষ্ণের সঙ্গে সব দাঁড়িয়ে তারা দেখলেন जी भीष्देवर चक्षुदी जल पड़े अर्जुन श्रीकृष्ण के बोलें भाई कि आश्चर्य पिताम जिन स्वयं भीषदेव सत्यवदी जितेंद्रिय ज्ञानी अष्ट एक बसु दृहत त्यागर समय मायद् श्रीकृष्ण भेव के एक बलातेलें कृष्ण तुम्हें बेस जाना যখন ভাবছি যে যে পাণ্ডবদের স্বয়ং ভগবান নিজে সারথী তাদেরও দুঃখ বিপদের শেষ নাই তখন এই মনে করে কাঁদছি যে ভগবানের কার্য কিছুই বুঝতে পারলাম না সমাজগৃহে এইবার সন্ধ্যাকালীন উপাসনা হইল রাত্রি প্রায় সাড়ে আটটা সন্ধ্যার চার পাঁচ দণ্ডের পর রাত্রি জ্যোৎস্নাময়ী হইল উদ্যানের বৃক্ষরাজই লতা পল্লব শরৎচন্দ্রের বিমল কিরণে যেন ভাসিতে লাগিল এদিকে সমাজ গৃহে হইয়া আছে। ভগবান শ্রীরামকৃষ্ণ হরিপ্রেমে মা তোয়ারা হইয়া নাচিতেছেন ব্রাহ্মভক্তরা খোল করতাল লইয়া তাহাকে বেরিয়া বেরিয়া নাচিতেছেন সকলেই ভাবে মত্ত যেন শ্রী ভগবানের সাক্ষাৎকার লাভ করিয়াছেন হরি হরিনামের রোল উত্তরোত্তর উঠিতেছে চারিদিকে গ্রামবাসীরা হরি নাম শুনিতেছেন আর মনে মনে উদ্যান স্বামী ভক্ত বেনীমাধবকে কতই ধন্যবাদ দিতেছেন কীর্তন আনতে শ্রীরামকৃষ্ণ ভূমিষ্ঠ হইয়া জগন্মাতাকে প্রণাম করিতেছেন প্রণাম করিতে করিতে বলিতেছেন ভাগবত ভক্ত ভগবান জ্ঞানীর চরণে প্রণাম ভক্তের চরণে প্রণাম সাকারবাদী ভক্তের চরণে নিরাকারবাদী ভক্তের চরণে প্রণাম আগেকার ব্রহ্মজ্ঞানীদের চরণে সমাজের ইদানিং ব্রহ্ম ব্রহ্মজ্ঞানীদের চরণে প্রণাম বেনীমাধব নানাবিধ উপাদেয় খাদ্য আয়োজন করিয়াছিলেন ও সমবেত সকল ভক্তকে পরিতোষ করিয়া খাওয়াইলেন শ্রীরামকৃষ্ণও ভক্ত সঙ্গে বসিয়া আনন্দ করিতে করিতে প্রসাদ গ্রহণ করিলেন